বাংলা মানবতা সমাধান সম্মানিত দর্শক মন্ডলী তরুণ সমাজের প্রতি আহ্বান এ আলোচনা করছি আলোচনায় আমরা বলতে চাইব যে বর্তমান যুগেও আমরা একমাত্র আদর্শ ইসলাম এবং মোহাম্মদ সাল আলিক্লাম দেখানো সেই জীবন বিধানকে গ্রহণ করব বিশেষ করে তরুণ সমাজ আজকে মতবাদের দিকে ধাবিত হয়েছে আজকে গোটা বিশ্বব্যাপী চলছে অশান্তি আর অশান্তি বন্ধুরা আমার আল্লাহরব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করে এমনিতেই ছেড়ে দেননি বরং তার সাথে একটি গাইড বুক দিয়েছেন অর্থাৎ নিজ ইচ্ছা সে চলতে পারে না আল্লার পক্ষ থেকে যে সংবিধান এসেছে সেই সংবিধান সে মেনে চলবে সৃষ্টি করে আল্লাহ ছেড়ে দেন আল্লাহ রবেন ইমা এলেই কুম্ রব্যে কুম তোমরা তারই অনুসরণ করো যা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে কেবল তারই তোমরা অনুসরণ করো দুঃখজনক হলেও সত্য যে আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সংবিধানকে মেনে নেইনি। নি বরং নিজের সংবিধান তৈরি করছি কারালোকে অর্থাৎ আজকে আইন নিজেরা তৈরি করছি এবং মানুষকে সেই আইন মানতে বাধ্য করছি এটা করতে আমি পারি না কারণ আমার একটি গাইড বুক রয়েছে সেই বুক অনুযায়ী আমাকে চলতে হবে শুধু তিনি গাইড বুকই দেননি বরং তার সাথে সাথে একজন নবীকে তিনি পাঠিয়েছেন প্রত্যেকটি যুগেই এবং সেই নবী রাসুল হাতে কলমে শিক্ষা দিয়েছেন কিভাবে সে চলবে সুতরাং এই থিওরি কীভাবে বিশ্বাস করতে পারে ডেমোক্রেটিক গভর্নমেন্ট অফ দ্য পিপুল বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল নিজে আইন তৈরি করবো নিজের জন্য এবং এই আইন দ্বারা পরিচালিত হব এটা কীভাবে হতে পারে আর এই থিওরির কারণে আজকে গোটা পৃথিবীতে অশান্তি সৃষ্টি হয়েছে তরুণ সমাজকে বলতে চাই এই মতবাদের দিকে ধাবিতা না হয়ে ওই সংবিধানের দিকে লক্ষ্য করি যে সংবিধান মোহাম্মদ সাল আলাইসাল্লাম নিয়ে আসার পরে বিশাল এই জাহিলিয়াতকে দূর করে দিয়ে সুন্দর শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন পৃথিবীর বুকে এমন কোনো কি দর্শনের আবির্ভাব আজ পর্যন্ত হয়েছে যে দর্শন গোটা পৃথিবীতে শান্তি দিতে পেরেছে আমি এই জবাবটি অন্য কারো থেকে নেব না বিশ্বর বিখ্যাত খ্রিস্টান পণ্ডিত জর্জ বার্নার শ যাকে পৃথিবীর সকল মানুষই যেন চিনেন তিনি পর্যন্ত স্পষ্টভাবে বক্তব্য দিতে গিয়ে বলে গেলেন যে আই বিলিভ ইফ ম্যান লাইক মোহাম্মদ ওয়ার্ড হি উড সাকসেড ইন সোলভেনেস এই বিংশ শতাব্দীতে জর্জ বার্নার সব পৃথিবীর মানুষকে আহ্বান জানিয়ে বলতে চাইলেন যে আজকের এক রাষ্ট্র অপরাষ্ট্রকে আক্রমণ করে যে রক্তের বন্যা বয়ে দিচ্ছে জুলুম নির্যাতন অস্থিরতা এবং দুর্নীতিতে গোটা বিশ্ব ছেয়ে গেছে এম তো অবস্থায় যদি মোহাম্মদের মতন একজন ব্যক্তি আজকের এই বিশ্বের দায়িত্ব গ্রহণ করতেন আমার দৃঢ় বিশ্বাস গোটা পৃথিবী থেকে এ সমস্ত অনাচার এ সমস্ত অত্যাচার এ সমস্ত নির্যাতনকে বিদরিত করে দিয়ে সুখ এবং শান্তির বন্যা গোটা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিতেন তাহলে বোঝা গেল গোটা পৃথিবীতে যে আজকে সন্ত্রাসের অভয়ারণ্য সৃষ্টি হয়েছে সন্ত্রাসের যে অবস্থা সৃষ্টি হয়েছে আজকের যুগেও যদি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে একমাত্র অনুসরণীয় ব্যক্তি হিসাবে গ্রহণ করা হয় তাহলে পৃথিবীভাবে সমস্ত অনাচার অন্যায় দুর্নীতিকে মুহূর্তের মধ্যে উৎখাত করা যাবে এতে কোন সন্দেহ অবকাশ নেই সম্মানিত দর্শক মণ্ডলে আমি আহ্বান জানাতে চাই তরুণ সমাজকে কেন তরুণ সমাজের প্রতি আহ্বানটা কেন কারণ জাহেলিয়াতকে দূর করেছিলেন মুহাম্মদ সাল আলী আসাল্লাম তরুণ সমাজের মাধ্যমেই আর আজকেও যে জাহেলিয়াত চালু হয়েছে নব্ব জাহিলিয়াত সর্বত্রই আর এই তরুণ এবং যুব সমাজের মাধ্যমেই এই জাহিলিয়াতকে দূর করা সম্ভব আমি আবার সেই মোহাম্মদ রসুল্লাহ সাল আলি সাল্লামের সংবিধানের দিকে এগিয়ে যাব সম্মানিত দর্শক মণ্ডলী আজকে যে সমাজের পরিণতিটা হয়েছে সমাজটা সর্বনাশ হয়েছে তরুণরা বিভ্রান্ত হওয়ার কারণে আর ছাত্রদের বিভ্রান্ত হওয়ার কারণে কারণ এই ছাত্ররা এই তরুণরাই আগামী দিনে সমাজের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব আসছেন যদি আমরা তরুণ সমাজকে যুব সমাজকে এই ছাত্র সমাজকে সঠিক দর্শন দ্বারা সঠিক সংবিধান দ্বারা গড়ে তুলতে পারি সঠিক আদর্শ দ্বারা গড়ে তুলতে পারি তাহলে একসময় রাষ্ট্র শিক্ষাঙ্গন सामाजिक अंगन राजनीतिक अंगन सर्वक्षेत्र सुंदर एक परिवेश कर आज के तरुण समाज जो अवस्था से अवस्था दृष्टि हमें बोलते ची जो आसुँन मोहम्मद आदर्शर दिखे एगिए जाथ्य अपन का पेश करते चाहिए एडिन वार्स भाषण देवर समय टमास कार्लाइल पृथिवीर बुके समस्त आदर्श তিনি বাদ দিয়ে মোহাম্মদ সলাল্লাহ আলি সাল্লামের আদর্শকে কেন তুলে ধরলেন টমস্কার মতন একজন ব্যক্তি তিনি আঠেরোশো চল্লিশ সালে অ্যাডিনবার্গে ভাষণ দেওয়ার সময় তিনি পরিষ্কার করে বললেন যে মোহাম্মদ সালসাল্লামের এই আদর্শকে মানুষ চিনত না অতঃপর মোহাম্মদ যখন পৃথিবীতে আগমন করলেন একটি গাইড বুক নিয়ে तक ये जिजे जी भेड़ा छागल चरण में व्यस्त छो से गोटा विश्वव्यापी परिचिति लाभ करल शुद्ध तथा पूर्व दिल्ली पश्चिम गराना पर्यटन गोटा पृथ्वीते ही मोहम्मद आदर्श छड़े पड़ल कैन अभ्रांत आदर्श के ग्रहण कर तरुण सहबीरा और तर दावत এমনভাবে ছড়িয়ে পড়ল যে সবাই গ্রহণ করলো কেন গ্রহণ করেছিল পৃথিবীর বুকে আজ পর্যন্ত অন্য কোনো আদর্শ এত দ্রুত প্রসার লাভ করেনি অর্থাৎ মোহাম্মদ কিছু দিয়েছিলেন সম্মেলিত দর্শক মন্ডলী মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শ কেন গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ল। এত মানুষ কেন গ্রহণ করলো মানবতা সমাধান সম্মানিত দর্শক মন্ডলী তরুণ সমাজের আহমান এ আলোচনা করছি আলোচনায় আমরা বলতে চাইব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 অর্থাৎ নিজ ইচ্ছা সে চলতে পারে না আল্লাহর পক্ষ থেকে যে সংবিধান এসেছে সেই সংবিধান সে মেনে চলবে সৃষ্টি করে আল্লাহ ছেড়ে দেন আল্লাহ রব্ল বলছেন ইত্যাবে এলেই কুম্মি রব্বেকুম তোমরা তারই অনুসরণ করো যা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে কেবল তারই তোমরা অনুসরণ করো দুঃখজনক হল সত্য যে আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সংবিধানকে মেনে নেইনি।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 তরুণ সমাজকে কেন তরুণ সমাজের প্রতি আহ্বানটা কেন কারণ জাহেলিয়াতকে দূর করেছিলেন মুহাম্মদ মোহাম্মদ সাল্লাম তরুণ সমাজের মাধ্যমেই আর আজকেও যে জাহেলিয়াত নব্ব জাহিলিয়াত সর্বত্রই আর এই তরুণ এবং যুব সমাজের মাধ্যমেই এই জাহিলিয়াতকে দূর করা সম্ভব আমি আবার সেই মোহাম্মদ রসুল্লাহ সাল আল্লামের সংবিধানের দিকে এগিয়ে যাব সম্মানিত দর্শক মন্ডলী আজকে যে সমাজের পরিণতিটা হয়েছে সমাজের সর্বনাশ হয়েছে তরুণরা বিভ্রান্ত হওয়ার কারণে আর ছাত্রদের বিভ্রান্ত হওয়ার কারণে কারণ এই ছাত্ররাই এই তরুণরাই আগামী দিনে সমাজের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব আসছেন যদি আমরা তরুণ সমাজকে যুব এই ছাত্র সমাজকে সঠিক দর্শন দ্বারা সঠিক সংবিধান দ্বারা গড়ে তুলতে পারি সঠিক আদর্শ দ্বারা গড়ে তুলতে পারি তাহলে একসময় রাষ্ট্র শিক্ষাঙ্গন সামাজিক অঙ্গন রাজনৈতিক অঙ্গন সর্বক্ষেত্রে সুন্দর একটা পরিবেশ বিরাজ করবে আজকে তরুণ সমাজের যে অবস্থা সেই অবস্থা দৃষ্টি আমি বলতে চাই যে আসুন আমরা মোহাম্মদের আদর্শের দিকে এগিয়ে যাই আর একটি তথ্য আপনাদের কাছে পেশ করতে চাই এডিনবার ভাষণ দেওয়ার সময় টমাস কার্লাইল পৃথিবীর বুকে সমস্ত আদর্শকে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 भेड़ा छागल चरण में व्यस्त छो से जी गोटा विश्वव्यापी परिचिति लाभ करल शुद्ध त शतर मथाई पूर्व दिल्ली पश्चिम गराना पर्यटन गोटा पृथ्वी मोहम्मद आदर्श छड़े पड़ल क्यों अभ्रांत आदर्श के ग्रहण कर तरुण सहबीरा और तर दावी एम भाव छड़िए पड़ल যে সবাই গ্রহণ করলো কেন গ্রহণ করেছিল পৃথিবীর বুকে আজ পর্যন্ত অন্য কোনো আদর্শ এত দ্রুত প্রসার লাভ করেনি অর্থাৎ মোহাম্মদ কিছু দিয়েছিলেন সমানিত দর্শক মন্ডলী মোহাম্মদ সাল্লামের আদর্শ কেন গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লো এত মানুষ কেন গ্রহণ করলো তাহলে তিনি কিছু দিয়েছিলেন এবং সে আদর্শটা শান্তিপূর্ণ আদর্শ আজকে আরো বিশ্লেষণযোগ্য যে পরবর্তীতে ওমর রাজো অবাক রাজাল আনঘ তারা সেই মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন তাহলে আমি দৃঢ়তার সাথে বলতে চাই মোহাম্মদ সাল আলী আসাল্লামের আদর্শ যদি আজকেও গ্রহণ করা হয় তাহলে অবশ্যই গোটা পৃথিবীব্যাপী শান্তির বন্যা আবার শান্তির ফুলগধারা আবার বইতে পারে এতে কোনো সন্দেহ অবকাশ নেই দর্শক মণ্ডলী আজকে তরুণ সমাজ যে সংস্কৃতি গ্রহণ করেছে এই সংস্কৃতি একটি জাহিলি সংস্কৃতি এবং অসান্তি সংস্কৃতি এ সংস্কৃতিকে পরিবর্তন করে মোহাম্মদ সল্লাসাল্লামের সংস্কৃতিকে নিয়ে আসতে হবে একজন মুসলিম ব্যক্তিকে দেখলেই প্রমাণিত হবে তিনি একজন মুসলিম অর্থাৎ একজন তরুণ ইসলামের পথে নিজের জীবন ব্যয় করলেও ফলাফল পাওয়ার না পাওয়ার কারণটা কি ছিল কারণটা ছিল এটাই যে তার মধ্যে আল্লাহ করতে পারে তোমাদের জন্য मृत जीवेर अबारेट गुड़ हारम खाद्य मानदार गण तुमरा हेदायत पथे थे पथभ्रष्ट करते ज्ञान मूल उत्साह आल्ला पूर्व पश्चिम मालिक देख इन श्रेष्ठत कल रे दस टाय बांगे और दस टाय भारत पीस टी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 সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা জানা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবান রাত 9:00 টায় বাংলাদেশে ও রাত 8:30 টায় ভারতে পিএস টিভি বাংলায় দ্য প্রডিজি দাই অফ ইসলাম ফারেক নাইক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 বিশ্বাস করব। যে ইসলাম রয়েছে পবিত্র কোরআন এবং সই হাদিসের মাধ্যমে মাসা আল্লাহ আজকে গোটা পৃথিবীতেই মুসলিম তরুণরা ছাত্ররা আজকে দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন কিন্তু এতই আমরা এই দাওয়াতটি দিতে গিয়ে আমরা কিন্তু সঠিক দাওয়াতটি পেশ করতে পারছি না ইসলামের কথা বলছি কিন্তু সেটা ইসলাম সমর্থন করে না ওই দাওয়াতটি ইসলামী দাওয়াত নয় কোরআনসোনায় পাওয়া যায় না অথচ আল্লাহ রাবুলামকে তুমি দাওয়াত দাও রসুল বাল্লিগ মা উমসিলা ইলাই কামির রব্বিক হে রাসুল আপনি দাওয়াত দিন তাবলিক করুন তার দিকে মা উংসিলা ইলাই কামির রব্বিক আপনার পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল হয়েছে সে দাওয়াতটি দিন কিন্তু আজকে আমরা ওই দাওয়াতটি দেই না বন্ধুরা আমার আহ্বান জানাবে এটাই তরুণের মানসিকতা উন্মুক্ত তরুণ সমাজ স্বাধীন তরুণরা যে কোনো কাজ করতে পারে আমি তরুণ ভাইদেরকে বলবো আপনি যে দাওয়াতটা দিচ্ছেন এই দাওয়াতটা সঠিক কি সেটা উপলব্ধি করুন অর্থাৎ তরুণদেরকে আমি দুই শ্রেণীতে ভাগ করলাম এক শ্রেণী তরুণরা হলো বিভ্রান্ত তাদেরকে আহ্বান জানাচ্ছি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঠিক আদর্শে আসুন আর এক শ্রেণীর তরুণরা আজকে ইসলামের পথে কাজ করছেন দাওয়াত দিচ্ছেন কিন্তু এই তরুণরাও এই তরুণ ছাত্র সমাজও কোরআন এবং সই হাদিসের দিকে দাওয়াত দিচ্ছেন না কারণ যে তিনি পেশ করছেন সেই দাওয়াতটি কুরআ সোনার আলোকে হচ্ছে না বিশেষ করে আমি সেই আদর্শ গ্রহণ করছি না আমি আল্লাহর পথে দাওয়াত দিচ্ছি কেন আমার কাপড় টাকরুন নিচে থাকবে আমার দাড়ি কেন ছোট ছোট থাকবে আমাকে দাড়ি ছেড়ে দিতে হবে আমি কেন সলা দেরি করে পড়ব। আমি কেন শরীয়তের ক্ষেত্রে বিভিন্ন কৌশল অবলম্বন করব। তরুণ ছাত্র ভাইদেরকে বলছি কোরআন শুননা মানতে গিয়ে এবং অপরকে দাওয়াত দিতে গিয়ে এখানে কোনো কৌশল চলবে না কোনো ছাড় নেই আল্লাহ লিমা তা কুলুনা মাল্লা তা ফলুন কাবুরা মিঙ্গাল আল্লাহ রিকটে ওই জিনিসটা অত্যন্ত খারাপ তিনি রাগান্বিত হন আমি মানুষকে একদিকে আহ্বান জানাচ্ছি সেটা নিজের মধ্যে নেই সেটা নিজে করি না অথচ নিজে করতে সেটা সক্ষম সম্মানিত দর্শক মন্ডলী আমি আজকে সবাইকে আহ্বান জানাবো যারাই আমরা ইসলামের পথে কাজ করছি তারা আমরা আগে তদন্ত করে দেখি এটা আসলে শরীয়ত কিনা এটা পুরাণ সোনার মধ্যে নিপিবদ্ধ আছে কিনা একটা ছোট্ট হাদিস এখানে শুনিয়ে দিই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে মানে আমিলা আমালান দ্বিতীয় খন্ডের সাতাত্তর পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে কেউ যদি কোনো আমুল করে আর সেই আমুলের নির্দেশ আমি না দিই রাদ ওটা প্রত্যাখ্যাতটা বর্জনীয় তাহলে রসুল সাল্লাহের পক্ষতে নির্দেশ থাকতে হবে কোনো আমলের কোনো দাওয়াতি কাজের তো সেটা আমি করছি না অনুরূপভাবে আমি আরেকটি আয়ার দ্বারা আহ্বান জানাতে চাই আল্লাহ বলেছেন আল্লাহ এবং আল্লাহ কোনো নির্দেশ থাকে ফাইসালা থাকে সেই ক্ষেত্রে কোনো মমিন পুরুষ বা কোনো মমিন মহিলার অন্য কিছু করণীয় কিছু থাকে না তার কোনো ইতিয়ার নেই অন্যটি করার আমি এখানে আরেকটি বিষয়ে আহ্বান জানাবো যে তরুণ সমাজের জন্য আজকে গাইড বুক হতে পারে অন্য দর্শনের সাথে আপোষ না করে কেবলমাত্র মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শ গ্রহণ করার ক্ষেত্রে যেমন খুব আবাজা লওয়ান তরুণ ভাই এবং ছাত্র সমাজকে বলতে চাই মুহাম্মাদের আদর্শকে বুকে জড়িয়ে নিন মোহাম্মদের আদর্শকে আপনি দৃঢ়ভাবে ধারণ করুন গ্রহণ করুন ক্ষেত্রে কোনো দর্শন যেন কোনো কাজ না করতে পারেন আপনার সামনে কারণ আমরা জানি রসদাল্লা সাল্লাম খেয়েছিলেন সত্তর জন সাহাবিকে দাওয়াতি কাজের জন্য কিন্তু তাদের সবাইকে হত্যা করা হয়েছিল কিন্তু কোন সাহাবি তৎকালীন কোনো দাওয়াতকে গ্রহণ করেননি ইহুদি বা খ্রিস্টানের কোন দাওয়াতকে তারা বা আবু জেহেল আবুল আহাবের তৎকালীন যে দাওয়াত ছিল এই দাওয়াতকে করেননি আপসীন ছিলেন সর্বশেষ ব্যক্তি হিসাবে যখন হুবাইবকে হত্যা করা হচ্ছে দীর্ঘদিন তাকে আটকে রেখে না খেয়ে রাখা হয়েছিল এরপরেও তিনি আবু জেহলে করেননি বরং যেদিন তাকে হত্যা করা হচ্ছে সেদিন পর্যন্ত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শের উপরে তিনি ছিলেন। যখন তাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ থেকে মুখ ফির তখন তিনি প্রকাশ্য জানিয়ে দিলেন আমি জানিতে চাই আমাকে তোমরা হত্যা করবে সেটা জানি কিন্তু একজন মুসলিম ব্যক্তি হিসাবে নিহিত হতে শহীদ হওয়ার জন্য আমি কোনো কিছুকেই পরুয়া করিনি আমি কোনো কিছুকেই পরুয়া করি না আমি গ্যাসকে নিহতে হচ্ছি সেটা কেবলমাত্র আল্লাহর জন্যই তোমরা আমাকে হত্যার পরে অন্য সাথে ভাইদের মতো নাক কেটে নিবে চোখ তুলে নিবে হাত কেটে নিবে আমার ক্ষতভিক্ষত করবে আমাকে মনে রাখো ইউবার ইকফিয়াউসআলি আল্লাহ রাব্বুল আলমিন আমার দেহ থেকে বিচ্ছিন্ন করা সকল টুকরার বিনিময়ে কেয়ামতের মাঠে আল্লাহ প্রত্যেকটি ক্ষেত্রে পৃথক পৃথকভাবে যা যা বা প্রতিদান নে দান করবেন মুসলিম তরুণ হিসাবে হুবাইব রাজিয়াল্লাহ আনহ আমাদের জন্য দৃষ্টান্ত হতে পারে ইসলামের ক্ষেত্রে সবকিছুকে আমি বিলিয়ে দিতে প্রস্তুত রয়েছে। আমি আবারও বলবো আজকে তরুণ সমাজ যখন মাঠে কাজ করতে যায় ছাত্র সমাজ যখন কাজ করতে যায় তখন তাদেরকে ভৎসনা করে থাকে আমি আগেই বলেছি মুসাব রজিয়াল্লাহ আনুহের কথা হে তরুণ ছাত্র সমাজ রসুল যে তরুণের প্রশংসা করেছেন মুসাব রজিয়াল্লাহ আনহের এই তরুণের মতো আমি তরুণ হতে পারবো না এই যুবকের মতো আমি সুন্দর হতে না। যে সৌন্দর্যের প্রশংসা করেছেন ওই তরুণের মতো আমি হতে পারবো না আজকে যতই আমি দাপট দেখাই আমি যতই চুলের বাহার দেখাই পোশাকের বাহার যতই দেখাই আমি আমার চেহারা যে যতই বাহার দেখাই না কেন মুসফ র মতো তরুণ আমি হতে পারবো না